السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شكرا للمشاهدة الله سنة والسلام إمام أبو جافر تحوير رحمة الله ورشيد الكتاب بيان اعتقاد أهل السنة والجماعة أهل السنة والجماعة تير أكيدار بندنا اي تنية اي گران تورتي تنشخون كيبتر اكار لكيسان اير بك خام এর ব্যাখ্যায় আমরা এক পর যে আলোচনা ছিলাম যে আল্লাহ তালা তার সবকিছুর উপরে রয়েছেন আল্লাহ তালা নাম এবং গুণ এই যে গুণ আল্লাহ তালা সবকিছুর উপরে থাকা এই যে আল্লাহ তালী গুণ সত্তাগত গুণ এই গুণটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে হাজার দলিল রয়েছে এর উপরে অনেকে হাজার দলিল একত্র করেছেন তার মধ্যে ইমাম জাহাবি এবং ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহিহ ইমাম ইবুল তাইমিয়া তাদেরই উস্তাদ শেখ উসাই ইবুল তেমিয়া রহমতুল্লাহ আলাই এবং ইবন কাজির রহমতুল দলিল এবং এটা ঐক্যমত্ত ছিল কখনো করেছিল জাহ মিয়া পথ ভ্রষ্ট কিছু লোক যারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা করতে পারেন তারা এর বিরোধিতা করেছিল আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তিনি উপর আসেন কোরআনে কারিমে কিভাবে দলিলগুলো এসেছে কোরআনকারিমে বহু আয়াত এসেছে এগুলো সবগুলো আয়াত যদি আমরা পর। উল্লেখ থাকি আমাদের আলোচনা শেষ হবে না সেই জন্য আমরা সেগুলোকে সাজিয়ে নিয়েছি বিশ প্রকারে আল্লাহ প্রমাণ করেছেন যে তিনি আসার উপর রয়েছেন আমরা এখানে কয়েকটি হচ্ছে যে আল্লাহ এমন কতগুলো আয়াত আছে যেগুলো দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালা সবকিছুর উপরে এবং তিনি ক্ষমতা দিক থেকে সম্মানের দিক থেকে সত্তাগত তিন তিনি সবকিছুর উপরে রয়েছেন এটা আল্লাহ তালা কোরআন এখানে বিভিন্ন আয়াত দিয়ে সরাসরি সেটা বলেছেন যেমন প্রথম আয়াত তিনি আসি সুরা আয়াত আল্লাহ বলে আয়লা আপনার নামের পাঠ করুন যিনি আলা যিনি সবকিছুর উপরে ক্ষমতার দিক থেকে সম্মানের দিক থেকে এবং অবস্থানগতভাবে সবকিছুর উপরে তিনি আলা সর্বোচ্চ তিনি তার তসবি আপনি পাঠ করুন কোরআনকারিম অন্য আয়তে সুরা লাইলের বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন وما لا احد عنده من نعمه تجزا الا ابتغاء وجه ربه الاعلى ج ابو بکر رضي الله عنه যে মানুষ কি দান করত তিনি তিনি এমন কোন এমন কোন আল্লাহ আল্লাহ সন্তুষ্টির কামনা তিনি দিয়েছেন যে আল্লাহ তালা সবকিছুর উপরে এইটাও আল্লাহ তিনি সত্যাগত উপরে সম্মানগত দিক থেকে উপরে এবং ক্ষমতার দিক তিনি উপরে এই তিনটি জিনিস সাব্যস্ত করবে রা তান ওয়া তিনটি শব্দ আমাদের মনে রাখতে হবে কোরআন করিম আল্লাহ সুর আর আদ নয় নম্বর আয়তে বলছেন আল্লাহাদ আল্লাহ আল্লাহ সবকিছু জানেন ওয়ে শাহাদা উপস্থিত সবকিছু জানেন উপস্থিত অনুপস্থিত সবই তিনি জানেন কবির তিনি মহান মহানের উপরে তার কবির মহান তো বড় তিনি সবাই সবচেয়ে বড় আলমতাল দিক থেকে উপরে। অবস্থানগত দিক থেকে উপরে এবং তিনি সম্মানের দিক থেকে উপরে। এই আয়াতগুলো যখন পড়ি সাথে সাথে এই তিনটির কথা যেন সবসময় আমাদের মাথায় থাকে তবে আখদাগুলো আমাদের পরিশুদ্ধ হবে কোরআনে করিম আল্লাহ তাল্লাহ সুরা নামের একশো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন তারা অনেক জিনদের থেকে কিছু শরিক সাব্যস্ত করে অর্থাৎ আল্লাহর সাথে জিনদেরকে শরিক করে আবাদত করে জিনদের ও খালা অথচ আল্লাহ তালা তাদের সৃষ্টি করেছেন ও খারকু বানী নিম বেগমিন তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করছে আল্লাহর ছেলে আল্লাহ মেয়েগুলি সাব্যস্ত করছে বেগায় এটা কোন আল্লাহ তিনি পবিত্র ও তা আমাশে ফোন এবং তারা যে সমস্ত গুণে গুণান্বিত করছে তা আল্লাহ কত উপরে সব দিক থেকে তিনি উপরে কোন দিক থেকে উপরে তিনি সম্মানের দিক থেকে উপরে তিনি অবস্থানগত উপরে ক্ষমতার দিক থেকে তিনি উপরে এটাও আল্লাহ তালা দেশাব্যস্তা একশো নম্বর আল্লাহ বলছেন তারা এবাদত করছে আল্লাহ ছাড়া এমন কিছু জিনিসের যেগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না যারা তাদের কোন ক্ষতি করার ক্ষমতা রাখে না ক্ষমতা রাখেনা এবং বলে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে বলে দিন যে আসমান এবং জমিনে এমন কিছু কি তোমরা আল্লাহকে জানাচ্ছ যা তিনি জানেন না সুভায় তিনি কতই না পবিত্র যে সমস্ত শরিক করছে তা থেকে তিনি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে তিনি সেগুলির উপরে সেগুলির উপরে তিনি ক্ষমতা দিক থেকেও পরে মর্যাদার দিক থেকেও পরে অবস্থানগ্রস্ত তিনি উপরে তিনি আর সুর উপর রয়েছেন এটাই সাব্যস্ত হচ্ছে আবার আল্লাহ তালা বলেছেন সুরা ইসরার বেয়াল্লিশ বলছে যে আল্লাহ ছাড়া আরো ইলা আছে এটা ঠিক নয় কারণ যদি আল্লাহ ছাড়া আরো ইলা থাকত তাহলে যে সমস্ত ইলা দাবি করছে এরাও আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর সালার দিকে তারা দাবিতে হত সেদিকে তারা ধাবিত হতো সুভারণা হতো তাহলে আম্মাইয়া করুন তারা যা বলছে যে আল্লাহ আল্লাহ আল্লাহ তালার সাথে ইলা আছে এ থেকে আল্লাহ তালা কতই না পবিত্র ও তাহলে আর থেকে সম্পূর্ণ উপরে তিনি কমতার দিক থেকে উপরে সম্মানের দিক থেকে উপরে অবস্থান উপরে সার্বিকভাবে তিনি উপরে এটি আদারও প্রমাণিত তিন নম্বর আয়তা আল্লাহ বলেছেন তা হক ইহা ইবুল মালিকুল হক হক যিনি হক বাদশাহ তিনি কতই না উপরে তিনি হক সত্য বাদশাহু তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই রব্যুল আরশিল করিম তিনি উপরে থাকার সাথে আরশের সম্পর্ক আছে সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন যে কারণ তিনি আরশের উপর রয়েছেন এবং তিনি মহান মহান আরশের রব অথবা আরশের মহান রব দুটাই অর্থ হতে পারে দুটাই আরশ যেমন মহা বড় সৃষ্টি তেমনি আল্লাহ তালাও মহান সে যেন করিম তিনি মহান গরিয়ান মহিয়ান গরিয়ান দানবির তিনি দান করেন সেম করিম তিনি হচ্ছেন রব তিনি সবকিছুর উপরে সেটা সাব্যস্ত হচ্ছে সে ক্ষমতার দিক থেকেও পরে সম্মানের দিক থেকেও পরে এবং অবস্থানগত দুশো যেটাকে আমরা বলে থাকি আয়াতুল কুর্সি সেখানে আল্লাহ বলেছেন ওসি ও হেফা ওহু আল্লাহ আসমান এবং জমিন সবই তার কুর্সির ভিতরে স্থান পায় সব কুর্সির ভিতরে জায়গা হয় দুইটা হেফাজত করতে আসমান করতে তার কষ্ট হয় না। তিনি তিনি মহান সবকিছুর উপরে এই উপরেও বুঝাচ্ছে যে তিনি ক্ষমতা দিক থেকে উপরে এবং তিনি সম্মানের দিক থেকে উপরে এবং তিনি অবস্থানগত ভাবে সবকিছুর উপরে কারণ কুরসি হচ্ছে আর্শের সামনে রাখা স্থান এই জন্য কুর্সির আল্লাহ আল্লাহতালা তার নিজের অবস্থানের কথা ঘোষণা করেছেন তিনি সবকিছুর উপরে অর্থাৎ কুরসির উপরেও আরশের স্থান আরশের উপরে মহান রবীন্দন এই জন্য এই জিনিসটা আমাদের স্বীকার করতে হবে সাব্যস্ত করতে হবে এটা এই জন্য যে আল্লাহ তালা হচ্ছেন হক আর তারা যা দাবি আল্লাহ আল্লাহ যেগুলি আহ্বান করছে সেগুলি বাতিল কারণ আল্লাহ তালাহ আলিউল কবির তিনি হচ্ছেন সবকিছুর উপরে তিনি হচ্ছেন মহান তিনি উপরে আলী শব্দটা আবার ব্যবহৃত হয়েছে তিনি সবকিছুর উপরে ক্ষমতার দিক থেকে তিনি সম্মানের দিক থেকে তিনি এবং অবস্থান তালার কাছে কেউ অনুমতি সুপারিশ করতে পারবে না কেউ সুপারিশ করতে হলে সুপারিশ করবে আল্লাহ আল্লাহরণ দিয়েছেন উদাহরণ দিয়েছেন এই জন্যই আল্লাহ নির্দেশনা দেন হাদিস আল্লাহ তালা কোন নির্দেশনা দিলে দুনিয়ার বুকে তখন সেটা ফেরিস্তারা প্রথম যখন শুনে তখন বেহস হয়ে যায় বেহস হয়ে যায় হাদিসে এসেছে যে তার নির্দেশনা শুনে কার্না হাসিল সিরতন আলা সফহান পাথরের উপরে जेमनी भाई शिकलर बाड़ी खाइले शब्द शब्द होते थके शब्द फेस्तरा सर्वप्रथम जीबल उठे शुनेसी हाँ सबसे बुखे वास्तविकित हैुल्क जख तक भय चले जाए तक तुम्हारे रब की हाथ सत्य बहुआल आलिबीर তিনি সর্বোচ্চে তিনি সর্বোচ্চ মর্যাদা এবং সবচেয়ে বড় ক্ষমতায় এবং তিনি সবার সবচেয়ে বড় একথাটি বলেন কেন সুপারিশ করবেন কার কাছে অনুমতি ব্যথিত যে মহান সত্তা সবকিছুর উপরে তিনি তার কাছে সুপারিশ করার মতো অনুমতিবিদিত কিভাবে মানুষ ধারণা করতে পারে এই জন্য আল্লাহ তালা সুপারিশের সাথে সাথে তাঁর সম্মানে তিনি যে সবকিছুর উপরে সেটাও নিয়ে এসেছেন কোরআনে করিম আল্লাহ তাল্লাহ সুরা গাফের বারো নম্বর আয়তে বলছেন দালিকুম বিআন্নহু ইজা দুরি ইলাহ ওয়াহদাহু كفرتم ওয়া يشرك বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিইল কাবীর এটা এইজন্য যে যখন আল্লাহ তাআলাকে এক বা আহবান করা হয় তখন তারা তোমরা কুফরি করো আর যখন তার সাথে কেউ শরীক করে তখন তারা ঈমান আনা তোমরা বিশ্বাস করো নাউজ বিল্লাহ উল্টাটা হওয়ার দরকার ছিল কিন্তু মানুষ সেটা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে আল্লাহকার দিক থেকে উপরে অবস্থানগত দিক থেকে উপরে সম্মানের দিক থেকে যিনি সবকিছুর উপরে অনুরূপ ভাবে কোরআন করিম আল্লাহ সুরাই সুরার চার নম্বর আয়ত্ত বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাল মালিকানা তিনি মহান মহান তিনি তিনি ভাবে উপরে সম্মানের দিক থেকে উপরে এবং তিনি ক্ষমতার দিক থেকে সবাই উপরে অনুরূপ নম্বরে আল্লাহ তালা বলছেন ওয়ামা উমা কান্না আল্লাহ তালা কোনো মানুষের সাথে কথা বলবেন না অর্ি তিনি অর্ি বলে কথা বলেন সে অর্ি কিরকম সেটা কখনো আল্লাহ তালা অন্তরের মধ্যে ডেলে দেন সেটা হেজাব অথবা তিনি পর্দার যেমন আল্লাহ কথা বলেছেন মহাম্মদ রসুল্লাহামের সাথে পর্দার অন্তরাল থেকে আউ ইয়সোলা রসুল অথবা তিনি রাসুল পাঠাবেন তার প্রেরিত রাসুলের কাছে যা ইচ্ছা তা তিনি আল্লাহ ও হিসেবে পাঠাবেন এর বাইরে অন্য কোন পদ্ধতিতে আল্লাহতালা কার সাথে কথা বলেন না আল্লাহ সেটা বলেছেন কেন বলেন না কারণ তিনি প্রজ্ঞাময় তিনি জানেন যে বন্দার সাথে কথা বলার মতো বন্দা সহ্য করতে পারবে না আমরা গত বিভিন্ন পর আলোচনা করেছিলাম যে দেখা আল্লাহকে দেখাও দুনিয়াতে কেউ সহ্য করতে পারবে না যে আল্লাহ তালা নিজে পর্দা দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন যাতে করে দিন। पर्दार अंतराले भेद हतो सबकि रक्षा ना जाने सरसरी कथा बोलना कारण इन नाह आलि हाकिम सबकिगत भाव मर्यादागत भाव क्षमता क्षमता दिक्थरा कथा এই এই কথা বলতে এই সুরতে তিনি একটি আর একটি হচ্ছে সরাসরি কার অন্তরে ঢেলে দেন অথবা তিনি পর্দার অন্তরাল থেকে অথবা সুল পাঠিয়ে তাদেরকে বলেন এর বাইরে আর কোন পদ্ধতিতে আল্লাহ তানববন্ধার সাথে কথা বলেন না এটা তিনি বলেছেন এ সবই প্রমাণ করে এর আয়াতগুলো আমরা পড়লাম প্রমাণ করে আল্লাহ তাল্লাহ তিনি ক্ষমতার দিক থেকেও সবকিছুর উপরে সম্মানের দিক থেকেও এবং অবস্থানগ্রস্ত ভাবে তিনি সবকিছুর উপরে তিনি তার আসর উপরে রয়েছেন এটা হচ্ছে প্রথম দলিল যেগুলি সরাসরি আল্লাহ তালার উপরে আসেন এটা প্রমাণ করে দ্বিতীয় আমরা এমন কিছু দলিল পাই যেগুলিতে দেখা গেছেন আল্লাহ তালা আরশের উপর রয়েছেন আরশের উপর থাকার অর্থই হচ্ছে আরশো সবকিছুর উপরে আরশের উপরে থাকার অর্থ হচ্ছে তিনি সবকিছুর উপরে এই আয়াতগুলো আমরা এখানে উল্লেখ করব কোরআন কালী বহু জায়গায় আল্লাহ তালা এই জিনিসগুলো উল্লেখ করেছেন তোর মধ্যে সুরা আরাফের চুর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইন্দনা রব্লা নিশ্চয়ই তোমাদের রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আসমান সৃষ্টি করেছেন অনবরত একটি একটি পিছু ঘুরে চলছে একটা ছেড়ে একটা দূরে নয় যে মাঝখানে একটা বাফার টাইম এরকম নয় একটু একটা লেগে আছে আর চাঁদ সূর্য তারকা সুগ্রহ অক্ষত সবই আল্লাহতালার নির্দেশ দ্বারা তিনি নির্ধারিত হয়ে আছে তিনি যেভাবে চালাচ্ছেন সেগুলি সেভাবে চলছে আল্লাহুল সৃষ্টি তার এবং নির্দেশ তার চলবে সৃষ্টি তিনি সুতরাং বিধিবিধান তার পক্ষ থেকে আসবে সেটাও মানতে হবে তবরক আল্লাহ রব আলাম মহান রব্বুল আলামিন তিনি কতই নবরকতময় এখানে আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে তিনি বলেছেন সুরায় আরাফের চুয়ান্ন নম্বর আয়তে যে আল্লাহ তালা আসের উপর উঠেছেন আরশের উপরে উঠার অর্থ হচ্ছে সবকিছুর উপরে হচ্ছে সব উপর সবার সর্ব উপর সবকিছুর উপরে সৃষ্টি তার উপর আল্লাহ আল্লাহ নেই থাকার ব্যাপারে আল্লাহ অন্য আয়তে বলছেন সুরা ইউনুসের তিন নম্বর আয়তা আল্লাহ বলছেন তারপর সেখান থেকে নিয়ন্ত্রণ করেন মাফিয়ানী কেউ তার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে না ততক্ষণ না তার অনুমতি আসে তিনি হচ্ছেন তোমাদের রব তিনি হচ্ছেন তোমাদের রব ফারবুদু তারই আবাদত কর আফাদা তাদের উপদেশ নিবে না তিনি আল্লাহ আল্লাহ আল্লাহ রামা দিন তারাও নেহা তোমরা দেখতে পাচ্ছ যে আল্লাহ তালা আসমানকে এমন জায়গায় উঠিয়েছেন কোন খুঁটি ব্যতীত এটা পড়ে যাচ্ছে না সুমাস্তা তারপর তিনি আরশুর উপর উঠেছেন ওসাখ খরার শামসাওয়াল কামারা এবং চাঁদ এবং সূর্যকে নিয়ম মেনে চলে সেগুলিকে নিয়ন্ত্রণ করছেন কুল্লু ইয়াজাম্মা সুনির্দিষ্ট লক্ষ্য পথে সেগুলি ঘুরে চলেছে নিয়ন্ত্রণ করছেন সবকিছু তিনি উপর থেকে এবং আয়াতগুলোকে তার নিদর্শনকে বিস্তারিত বর্ণনা করছেন যাতে তোমরা আল্লাহর সাক্ষাৎ সাক্ষাতে তোমরা বিশ্বাসী হতেন আরসের উপর উঠেছেন আর সের উপর উঠার অর্থে হচ্ছে যে তিনি সবকিছুর উপর রয়েছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ তিনিই করছেন সেখান থেকে এবং কারণ আরস্য সবকিছুর উপরের সৃষ্টি সবকিছুর উপরের সৃষ্টি যেহেতু আরশ্য তার উপর আল্লাহ তিনি সব নিশ্চয়ই আল্লাহ তালার উপরে আর কিছু নেই তিনি সবকিছুর উপরে রয়েছেন অবস্থান গত বয় তিনি সবকিছুর উপরে এটা সেটাই প্রমাণ করে কোরআনকারী অন্য আয়তে আল্লাহ তালা সুরা তহার পাঁচ নম্বর আয়তে আর রহমান ও আল্লাহ ইস্তা রহমান আর উপর উঠেছেন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর তিনি আরশুর উপর রয়েছেন তিনি হচ্ছেন রহমান তার সম্পর্কে যিনি জানে তাকে জিজ্ঞাসা করো যারা জানে না তাদের কিভাবে জিজ্ঞাসা করেন প্রমাণ করছেন সুরা আল্লাহ সবকিছুর উপরে আল্লাহ তালা আল্লাহ তালা সবকিছু সমস্ত সৃষ্টির উপরে আরশ রয়েছেন এবং সেটার উপরে আল্লাহ তালা রয়েছেন তার অর্থ হচ্ছে আল্লাহ তালার অবস্থানগত ভাবে তিনি সবকিছুর উপরে অন্য সুরা চার নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন الله الذي خلق السماوات والأرض وما بينه في ستة أيام ثم استعى العرش ما لكم من دونه من ولي ولا شفين أفلات تذكرون تمركي وفتح جران قربنا যে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন তার মাঝে যাতে সবাই ছয় দিনে তারপর তিনি আর্শের উপর উঠেছেন অনুরূপ আল্লাহ তালা সুরে হাজিদের চার নম্বর আয়তে একই কথাই বলেছেন যে তিনি আরশের উপর উঠেছেন আরশের উপর আল্লাহ তালাশ এই যে ইস্তোয়াল আরশের আরশের উপরে উঠা এটা যদি আমরা সাব্যস্ত করি তাহলে প্রমাণ করে আল্লাহ সবকিছুর উপর রয়েছেন এই কথাই আমরা প্রমাণ কোরআনে কারিমের হাদি বিভিন্ন আয়াতের আমরা পেয়ে যাচ্ছি তাইলে বোঝা গেল আল্লাহ তালা সবকিছুর উপর রয়েছেন এবং এই বিপারে আরও কিছু দলিল আমরা পেশ করবো ইনশাল্লাহ কোরআন থেকে পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদেরকেও ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি